কংগ্রায়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 আপনারা সকলেই ভালো আছেন জীবন ঘনিষ্ঠ বিধান অনুষ্ঠানে আপনাদেরকে প্রতিবারের মতো আজও স্বাগত জানাচ্ছি আল কোরআনের জ্ঞানের কণিকা আহরণ করার জন্যই আমাদের এই আয়োজন আজকে আপনাদের জন্য আল জীবন ঘনিষ্ঠ আরেকটি বিধান আরেকটি মূল উপস্থাপন করব। সেটি আল তাহলে আয়াতটি পড়ে নিচ্ছি আল্লাহ বলছেন যে ব্যক্তি এক অনুপরমাণু পরিমাণ ভালো করবে সৎ কাজ করবে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি এক অনুপরম অনুপরিমাণ অমাই আমলসবী এক অনুপরমাণু পরিমাণ মন্দ করবে সেও তা দেখতে পাবে এই আয়াতগুলো আমরা প্রায়ই সালাতে মধ্যে পড়ি জনসাধারণ এই আয়াতগুলো প্রায়ই থাকেন সালাতেের মধ্যে কিন্তু এই দুটো আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজাতুল জালাল পরিপূর্ণ একটি মূল নীতি করায়নিক মূল নীতি ঘোষণা করেছেন যে আলোকে এই পৃথিবীতে আমাদেরকে কাজ করতে হবে চিন্তা করতে হবে সুরাজিল জালের এই দুটো আয়াত কেয়ামতের ময়দানের এক ভয়াবহ চিত্র আমাদের সামনে তুলে ধরছে যে এক যার পরিমাণ আমল যদি আমরা করি ভালো হোক আর মন্দ হোক ভালো হলে তো ভালোই আর বন্ধ হলে সেটাও কিন্তু ক্যামতের ময়দানে এমন এক সেন্সিটিভ পাল্লা সেখানে থাকবে যে সেই পাল্লাতে সেটাও ওজন করা হবে কি সূক্ষ্ম হিসাব কি অকল্পনীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্বাস বক্তব্য কর্ম উপার্জন চারিত্রিক সুষমা যাই থাকুক না কেন সেসব বের করে আনা হবে এবং এমন এক পাল্লা যে এক অণু এক পরমাণু রাখলেও সেটা নড়া ছাড়া করবে উঠানামা করবে পৃথিবীতে কি এমন কোন পাল্লার কল্পনা করা যায় করা যায় না কিন্তু আঘারাতে সেটা আসবে আল্লাহ তালা সেটাই বলেছেন এখানে সুরা জিল জালে আল্লাহ বলেছেন যেমতের দিন সব মানুষেরা কবর থেকে উঠে তারা আসরের ময়দানের দিকে আসবে তাদেরকে তাদের জীবন কর্ম দেখানোর জন্য কে কি উপার্জন করেছে পৃথিবীর জীবনে সেই প্রকৃত জগৎ সে অনন্ত জগৎ সেই পরকালের জগতে পৃথিবীর কাজ কর্ম প্রদর্শন করা হবে তাদেরকে শেষ ফল দেওয়ার জন্যে জীবনের রেজাল্ট ঘোষণা করে দেওয়ার জন্যে আগের যুগের মানুষ যাররা বলতে বুঝতেন যে সূর্যের আলো যখন ঘরের বেড়া দিয়ে ঘরে ঢুকে চিকচিক করে সেই আলোক রশ্মিতে হাজারো লাখ কোটি ধুলি দেখা যায় শুধু উঠছে আর উঠছে সেটাকে আগের যুগের মানুষেরা যার্রা বলতো কোরআন যে যার্রার কথা বলেছে এটা আরও সূক্ষ্ম এটা চোখেও দেখা যাবে না আজকে যে অনুর কথা আমরা জানি পরমাণুর কথা জানি অনু পরমাণুর চেয়ে আরও ক্ষুদ্র ইলেকট্রন নিউট্রন ফোটনের কথা জানি কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক এর কথা জানি তারপরে সর্বশেষ বিজ্ঞানীরা যেই কণিকাটি খুঁজে পেয়েছেন চোখের দেখার কোনো শক্তি নেই এত এত ক্ষুদ্র সূক্ষণ একেবারে সফিস সর্বাধুনিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হয়তো সেটা দেখা সম্ভব গড পার্টিকলস তারা নাম দিয়েছে ঈশ্বর কোনা আসলে ঈশ্বর কণা কথাটি ভুল কারণ কোনো কণা ঈশ্বর হতে পারে না এটা স্লেব কোনা আসমান জমিনের সবাই দাস দাসী আল্লাহর আল্লাহ বলেছেন যারাই আছে সকলেই সব কিছু আর যত ক্ষুদ্রই হোক না কেন রহমানের কাছে আসবে আবদান গুলাম হয় স্লেভ হয়ে দাস দাসী হয়ে ভবিষ্যতে আরো কোনো ক্ষুদ্র কোনও অস্তিত্ব ধরা যেতে পারে সেটাও কিন্তু কেমাতের ময়দানে এমন এক স্পর্শকাতর পাপ পুণ্যের পাল্লা আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন সে অতি ক্ষুদ্র অকল্পনীয় ক্ষুদ্র কণিকা আমাদের কোন ইমান আমাদের কোন শির আমাদের কোন হৃদয়ের ভাব আল্লাহর আল্লাহ অথবা আল্লাহর বিপক্ষে সেটাও একটা আমল সেই মনোভাবটুকু পর্যন্ত বের করে সেদিন পাল্লায় ওজন দেয়া হবে যদি ভালো হয় আপনি পুরস্কৃত হবেন যদি মন্দ হয় তাহলে তিরস্কৃত হতে হবে সেদিনের কথাই এই আয়াব দুটো স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ চোখের চেয়ে আরো হাজার কোটি গুণ বেশি মুমিনের হৃদয় সেখানে অতি ক্ষুদ্র একটি পাপ পাপের কল্পনা গেলেও হৃদয় কেঁপে উঠে কম্পন সৃষ্টি হয় সে বুঝতে পারে হ্যাঁ কিছু হৃদয় আছে পাপের কালিমায় কালো হতে হতে কলঙ্কিত হতে হতে সে হৃদয়গুলো অনুভূতিহীন হয়ে যায় যেমন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন কোনো পাপ করে ফি নুকেলবি তার হৃদয়ের মধ্যে একটি কালো দাগ পরে যায় সে কালো দাগ বাড়তে বাড়তে শেষ পর্যন্ত তার গোটা হৃদয়কে গ্রাস করে ফেলে তখন আর কোনো আলো বক্তব্য কোনো ইমান আল্লাহর কোন ভালোবাসা যদি পাহাড় বসে তার অনুভূতিতে আসবে না সে বুঝবে না যেমন আল্লাহ বলেছেন খতাম আল্লাহ কুলু বিহিমিমিম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন পাপের মোহর পাপের কালিমা চতুর্দিক থেকে হৃদয়কে গ্রাস করে ফেলেছে চোখের উপরে পর্দা পড়ে গেছে কান বধির হয়ে গেছে কিভাবে তারা জানবে কিভাবে তারা বুঝবে কিন্তু যাদের অন্তর এমন নূরে নূরানি হয়ে আছে ইমানের প্রদীপ জলে উজ্জ্বল হয়ে আছে সেখানে সামান্য একটি স্পট একটি কণিকা একটি অনু পরমাণু একটি ইলেকট্রন নিউট্রন প্রোটন কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক অথবা যেটা গড পার্টিক বলা হচ্ছে এই পরিমাণ কোনো পাপ অথবা পুণ্য সেখানে যায় সেই অন্তর সেটা অনুভব করতে পারে কেয়ামতের ময়দানের পাল্লা এরকম সূক্ষ্ম হবে সেই সূক্ষ্মু বিনিময় দিয়ে দেয়া হবে যেমনটি দুনাম সুরাল বকারার দুশো একাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোর কি কথা সেদিনকে ভয় করো যেদিন আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সোম্মু আফা কুল্লু নবা মন প্রত্যেক ব্যক্তিকে সে যাই পৃথিবীতে উপার্জন করেছে পরিপূর্ণভাবে দিয়ে দেয়া হবে কোনো জুলুম করা হবে না সেদিন কি আসবে না অবশ্যই আসবে নিঃসন্দেহে আসবে যেটা আসবে সেটা খুব কাছে এজন্যই জন্যই কোরআনে হাকিমে আখের আতকে আগামীকাল বলা হয়েছে এসে গেল এসে যাবে এজন্য কোরআনিক মূলনীতি হলো কুল্লো আতিন করিব যেটা আসবে সেটাকে নিকটে মনে করতে হবে সেটাকে দূরে মনে করতে নেই রহন বাড়ি ওনার করিবা আল্লাহ বলছেন ওরা তো কেয়ামতের ওই দিবসকে অনেক দূরবর্তী দিবস মনে করে আমি দেখতে পাচ্ছি একেবারেই কাছে আমাদের পূর্বপুরুষগণ সাহবাইবী সাল্লা আল্লাম সহ সকলেই এ আয়াতের প্রতি লক্ষ্য রেখেই জীবনের কাজগুলো আঞ্জাম দিতেন একটি খেজুর দান করে এটা মনে করতে এই যে খুব ছোট্ট কিছু দিলাম এটাও অকল্পনীয় সব এটা বিশাল কিছু এই বুস্তি আশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার মধ্যে যেমন ছিল হজরতমরের মধ্যেও ছিল প্রায় সব সাহাবিদের মধ্যেও ছিল অমর রাজি আল্লাহ তালা সম্পর্কে হাদিসে রয়েছে সহিহাদিসের মধ্যে যে তার কাছে একজন মেসকিন আসলো তার হাতে তখন এক ছড়া আঙ্গুর ছিল ওমর একটা আঙ্গুর ছেড়ে দিলেন তারপর কি বললেন এই একটা আঙ্গুরের মধ্যে কত অনু কত পরমাণু কত ক্ষুদ্র কণিকা লুকিয়ে আছে এটা বিশাল একটা কিছু তাহলে একটা আঙ্গুরও কিন্তু বিরাট কিছু এটাও না যাতে হতে পারে সাহাবাইকরাম এটাকেও অনেক বড় মনে করতেন ঠিক এভাবেই আল্লাহালা ভালো মন্দ সবকিছুকে বিচার করবেন কেয়ামতের ময়দানে ভালোর ক্ষেত্রে যেমন মন্দের ক্ষেত্রে তেমন এক যার্রা এক অনু এক পরমাণু তার চেয়ে ক্ষুদ্র এক ইলেকট্রন এক প্রোটন এক নিউট্রন তার চেয়ে আরও ক্ষুদ্র এক কোয়ার্ক আরো ক্ষুদ্র অ্যান্টি কোয়ার্ক আরও ক্ষুদ্র গড পার্টিক আরো ক্ষুদ্র যদি কোনো কণিকে থাকে কেয়ামতের ময়দানে সেটার হিসাব নিকাশ করা হবে কি ভয়াবহ পাল্লা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন আমি প্রস্তুত করে রেখেছি সেদিন সেটা স্থাপন ফালা ফল সেই আহ কোন মানুষকে কোন ব্যক্তিকে সামান্যতম কোনো জুলুম করা হবে না তার যা ভাবনা আছে তাই তাকে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা হাদিসে পড়েছি ঐতিহ্যগের একজন চরিত্রহীন মহিলার কথা বইনামাকালবন ইউতিভূ বেরা কী হতিন কদকা দায় একতুল হলে আতস একটা কুকুর একটা কূপের চারপাশে ঘুরছিল প্রচন্ড পিপাসায় সে অতিষ্ঠ হয়ে সেখানে ঘোরাফেরা করছিল পানির আশায় বানী ইসরা একজন চরিত্রহীনা মহিলা কুকুরটিকে দেখলো অবস্থায় পানি তুলে ওই কুকুরটাকে পান করালো ফসা কাত ইয়াহু ফুফের আল্লাহা বিহ মোহান আল্লাহ জালালের কাছে এত বড় নারী কলঙ্কিনী নারী তারে ছোট্ট আমলটি একটা নাফাক আল্লাহর পুকুর, তাকে সে তার মুজা দিয়ে পানি তুলে পান করালো আল্লাহ করলেন এই মহিলার সারা করে দিলেন অর্থাৎ তাকে দিলেন। পৃথিবীর কর্মগুলোকে পাপ পুণ্য এই আয়াতের আলোকে বিচার করতে হবে আমাদের সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও ইনশাল্লাহ এই অনুষ্ঠানে হাজির হব পর্যন্ত হবো তের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्रे मोमिन बंदा निजेटी काज के इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रात दस टुन सम्प्रचार सकाल साढ़े आठटेदे निश्चय सतीशीर् लिप्त है आल्ला लिप के हराम कर दें और जहां नाम अवधारित कर दें शहीद खान मदन पुन सम्प्रचार सकाल दस टेल दे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 প্রশ্ন সাহস দেখুন পরবর্তী অনুষ্ঠান প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা বিরতি শেষে আবারও হাজির হয়েছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে যে আয়াত দুটি আজকে যে দুটো মূলনীতি নীতি কোরআনের মূলনীতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এক অনু অনুপরমাণু পরিমাণ আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কোনো ভালো করলে সেটাও কে দিন পাওয়া যাবে দেখা যাবে আবার সে পরিমাণ মন্দ করলেও দেখা যাবে আমাদের পূর্বপুরুষগণ সাহবাই কেরামগণ নবী সাল আল সাল্লাম সহ সকলেই এ আয়াতের প্রতি লক্ষ্য রেখেই জীবনের কাজগুলো আঞ্জাম দিতেন একটি খেজুর দান করে এটা মনে করতে এই যে খুব ছোট্ট কিছু দিলাম এটাও অকল্পনীয় সব যার অনুপরমাণুর দ্বারা ঘটিত আল্লাহ কিছুকেও ক্ষুদ্র মনে করু না এটা বিশাল কিছু এই বুস্তি আশা সিদ্দিকা আদি আল্লাহ তালা মধ্যে যেমন ছিল হজরতমরের মধ্যেও ছিল প্রায় সব সাহাবিদের মধ্যেও ছিল অমর আদি আল্লাহ তালা সম্পর্কে হাদিসে রয়েছে সহিদের মধ্যে যে তার কাছে একজন মেসকিন আসলো তার হাতে তখন এক ছড়া আঙ্গুর ছিল হাববাতান ওমর একটা আঙ্গুর ছেড়ে দিলেন তারপর কি বললেন এই একটা আঙ্গুরের মধ্যে কত অনু কত পরমাণু কত ক্ষুদ্র করে কে লুকিয়ে আছে এটা বিশাল একটা কিছু তাহলে একটা আঙ্গুরও কিন্তু বিরাট কিছু এটাও না যাতে হতে পারে সাহাবায় কেরাম এটাকেও অনেক বড়ো মনে করতেন ঠিক এভাবেই আল্লাহ তালা ভালো মন্দ সব কিছুকে বিচার করবেন কেমতের ময়দানে ভালোর ক্ষেত্রে যেমন মন্দের ক্ষেত্রেও তেমন এক যার্রা এক অনু এক পরমাণু তার চেয়ে ক্ষুদ্র এক ইলেকট্রন এক প্রোটন এক নিউট্রন তার চেয়ে আরও ক্ষুদ্র এক কোয়ার্ক আরো ক্ষুদ্র যদি যেদিন সকল মানুষ রব আলিনের সামনে দাঁড়াবে সেদিনকার জন্য পরিপূর্ণ ন্যায়পরায়ণ পাল্লা আমি প্রস্তুত করে রেখেছি সেদিন সেটা স্থাপন করবো ফলা মুন কোনো মানুষকে কোনো ব্যক্তিকে সামান্যতম কোনো জুলম করা হবে না তার যা পাওনা আছে তাই তাকে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা হাদিসে পড়েছি ঐতিহ্যুগের একজন চরিত্রহীন মহিলার কথা বৈনামাকলবন ইউতিহ বেরাকি এত কদকা দায় একতুলো হলে আতস একটা কুকুর একটা কুপের চারপাশে ঘুরছিল প্রচন্ড পিপাসায় সেখানে ঘুরা ফেরা করছিল পানির আশায় কুকুরটিকে সে তার মোজাটা খুললো মুজা খুলে পানি তুলে ওই কুকুরটাকে পান করালো ফসা কাত ইয়াহু ফুফের মহান আল্লাহ রব জালের কাছে এত বড় চরিত্রহীন এই মহিলার সারা জিন্দগির সব পাপ ক্ষমা করে দিলেন অর্থাৎ তাকে জান্নাতি বানিয়ে দিলেন যদি ভালো কেউ করে সেটা যে দেখবে এই হাদিস থেকে সেটা কত সুন্দরভাবে প্রমাণিত হচ্ছে আরেকজন মুমিনের কথা সেটা আমরা হাদিসে পড়েছি যে সে রাস্তায় চলতে গিয়ে সে দেখল একটা ডাল কাটা গাছের ডাল পড়ে আছে রাস্তার উপরে সে বলল বললো লাউ হিয়ান মুসলিমিম আমি অবশ্যই এই কাঁটা ডালটি মুসলিমদের রাস্তা থেকে সরিয়ে দেব যাতে করে এই ডাল তাদেরকে কষ্ট না দেয় সে রাস্তা থেকে ওই ডালটি সরিয়ে ফেললো আল্লাহ তার সুক্রিয় আদায় করলেন করে এই ব্যক্তিকেও তিনি ক্ষমা করে দিলেন এবং সেও জান্নাতি হয়ে গেল এই ছোট্ট একটি কাজের বিনিময়ে যত ক্ষুদ্র পূর্ণই হোক একজন মানুষকে জান্নাতি বানাতে পারে ঠিক আবার পাপ যত ক্ষুদ্রই হোক এটাকে যদি ক্ষুদ্র মনে করে কেউ সে ক্ষুদ্র একটি পাপও একজন মানুষকে ধ্বংস করতে পারে এই জন্য আল্লাহ কোরআনে আমল্লামা উপস্থাপন করা হবে তুমি দেখবে অপরাধীদেরকে তারা তাদের আমল যেসব পাপ লেখা আছে সেটা দেখে তারা ভয়ে ফিতে সন্ত্রস্ত হয়ে যাবে আর তারা বলবে ইয়া হায় আমাদের ধ্বংস আজকে মালে হাজাল কিতাব কি হলো এই আমল এই কিতাবের এই বইয়ের এই দফতরের বড় কোন লেখা আছে তারা যা আমল করেছে সবকিছু সেদিন তারা সেখানে উপস্থিত পাবে তোমার রব। কারোপর কোন জুলুম করেন না সফান আমাদের যে করছেন অতএব এই আলোকেই একজন জীবন জীবনযাপন করতে হবে একদিন আশা সিদ্দিক রিয়াহু আনহা তিনি নবীজির আরেকজন স্ত্রী সফিয়া রাদ আনহা সম্পর্কে একটি কথা বলেছিলেন যে হাসবুকাল্লাফি এই দোষটাই আপনার জন্য যথেষ্ট মানে তার প্রতি আকর্ষণ কম হওয়ার জন্য যথেষ্ট তিনি একটু খাটো ছিলেন এটা বললেন ছোট্ট একটি কথা পারিবারিক জীবনে এমন কথাকে তো আমরা হিসেবেই ধরি না আমরা তো সকালে আমাদের নাস্তাই হলো মানুষের দুর্নাম গিবধ লাঞ্চও হল মানুষের গিবধ আমাদের ডিনারও হল মানুষের দুর্নাম সকাল ঘুম থেকে জেগে শুরু হয় এবং ঘুমাবার আগ পর্যন্ত চলে আমরা তো কোনো হিসেবেই ধরি না এগুলোকে কিন্তু নভিজি আয়সার এই কথাটিকে কি বললেন ইল এমন কথা তুমি বলেছ যদি সাগরের পানিতে এই কথা ফেলে দেয়া হয় সাগরের সমস্ত পানি নষ্ট হয়ে যাবে সাগরের পানিকে দূষিত করে ফেলবে তোমার এই কথাটি একজন স্ত্রী সম্পর্কে আয়েশা এইটুকু বললেন এইটুকু পাপের যেই পঙ্কিলতা যেই কালিমা সেটা এত বড় যে একটা সাগরের পানিকে দূষিত করে ফেলবে সব আসলে যাদের অন্তর পরিচ্ছন্ন পরিষ্কার যেমন খুবই সাদা কাপড়ের মধ্যে খুব ক্ষুদ্র একটা কালো দাগ পড়লেও এটা দৃষ্টিকোট দেখা যায় কিন্তু একেবারে কালো কাপড়ের মধ্যে কালো দাগ যত পড়ে সে কালো কাপড়ের কালোত্ব আরও বাড়ে তার কালার আরো প্রেস হয় প্রেশ হয় তার কালার আরো উজ্জ্বল হয় মনে হয় যেন কিন্তু সাদা কাপড়ে পড়লে এটা ঠিকই বিশ্রী কদর্য দেখায়। ঠিক মমিনের অন্তরটা যেহেতু সাদা সেখানে পাপ কোন পাপের কালিমা গেলে সেটা এভাবেই টের পাওয়া যায় নবীজি সেভাবেই বললেন যে তোমার এই কোথার কালিমা কোনো সাগরে যদি সেটাকে দেয়া হয় পুরো সাগরের পানি এর কালোতে কালিমাময় হয়ে যাবে দূষিত হয়ে যাবে এই হাদিসটি বর্ণনা করেছেনমিজি এবং হাদিসটি সাহি এই জন্যই মুমিনকে বলা হয়েছে লা তালক কোন কাজকে তুমি খারাপ মনে করো না যদিও তোমার ভাইয়ের সাথে তুমি হাসি চেহারায় সাক্ষাৎ করছো মনে করো না যে এটা একটা অনেক ক্ষুদ্র জিনিস এটাও অনেক বড় একটি পুণ্য কাজ এটুকুকেও তুমি ক্ষুদ্র মনে করো এইভাবেই একজন মুসলিমের উচিত পাপ পুণ্য সম্পর্কে কল্পনা করা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন হওয়া আল্লাহ আমাদেরকে কোরআনের জীবন কর্মের হিসাব নিয়ে দান করুন যাতে করে প্রতিটি পণ্যকে আমরা মূল্যায়ন করতে পারি আর প্রতিটি পাপকে কে ভয়ঙ্কর মনে করে সেটা থেকে আমরা দূরে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আখেরাতে হাতে যেদিন চলে যাব কে আমাদের ময়দানে বিচার দিবসে সফল হবো ইনশাল সেই সফলতা আজকে অর্জন করতে হবে সেটা ওখানে গিয়ে অর্জন করা যাবে না আল্লাহ তালা আমাদের তফিক দান করুন সুফান सुरक्षित पवित्र जकत दान अर्थ पलट्रायन बैंको रोड बार्मिंग पाउन्ड एकुन्टम्बर 0111 32 301 I-BAN ZB-BANDO L-O-Y-D 3096 3401 0241 92 SOT CODE 30 0083 SWIFT BIC CODE IBO BZB 22 टाका पाठी आमदर इमेल कुरून admin-adret-pistv.tv Pistv मनोबतर समधान विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद् तलोके शुन, जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बुलुउुल मार मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्शे हादीर सुव्यवस्था करकल के सुनारदराम देख बलुगुल माराम दर्शेहादेश शुद्म पिछटी बलुगुलाराम आज सन्ध्याचारेटाय बांगल्